মানবতার সমাধান রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ নবী আবাদা সম্মানিত দর্শক মন্ডলী আমরা মহাদিসগণের অবস্থান সম্পর্কে জানলাম ইতিপূর্বে আলোচনায় এটা হয়েছে আমরা কিছুটা ইঙ্গিত দেব একটি বিষয়ে সেটা হলো কেন সমাজে জৈপ এবং জালহাদি চালু আছে তার কারণটা কি কারণটা অবশ্যই কিছু জানা উচিত যার কারণে হয়তোবা আমরা সচেতন থাকব নিতান্তই কিছু কারণে এটা চালু আছে আমাদের মাঝে আছে। কিন্তু ইতিপূর্বে সচেতনতা এবং মহাদ্রেজনের খিদমতটাকে আমরা খুব একটা ভালোভাবে নেই নি আর না নেওয়ার কারণেই আজকে অলসতা এসেছে তার মধ্যে একটি বিষয় হল আগের বক্তব্যে একটু ইঙ্গিত দিয়েছি আর সিহা আর সিত্তা অর্থাৎ ছয়খান সহি কিতাব এটা আমাদের মধ্যে কথাটা প্রচলিত হওয়া অন্যতম একটি কারণ আসলে সিহা সিত্তা কথাটি মহাদেশগণের মধ্যে চালু ছিল না এটা চালু হলো পরে বিশেষ করে এটা উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশ এই তিনটি দেশে খুব প্রচলিত কিন্তু অন্য মধ্যপ্রাচ্যে দেখুন সৌদি আরব কুয়েত সিরিয়া লেবানন এই সমস্ত দেশে এই পরিভাষাটা নেই তাহলে অবশ্য আমার চিন্তা করতে হবে আমাকে জানতে হবে কেন উপমহাদেশে চালু থাকলো আর এটা মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়ায় চালু থাকলো না কেন কারণটি একটু বলা যায় যেহেতু চারটি কেতাবে প্রায় তিন হাজার একশো একটি হিসাব অনুযায়ী চালু আছে এই হাদেশগুলোকে সবই একসঙ্গে বলে দেশে সহি এমনকি মহাদেশগঞ্জ স্পষ্ট করে বলে দিয়েছেন এটি সহি এটি জৈফ হওয়ার পরেও কিন্তু চালু আছে এই কথাটি চালু থাকার কারণে অর্থাৎ আবুদাদ সভাদিশি সহি তিরমিজির সভাদেশি সহি নাসাইয়ের সভাদেশি সহি ইবনু মাজার সভাদিশি সহি না আমরা একদিক থেকে যদি বলা যায় একটি কথা যে অতিরিক্ত কথা তাদের উপরে চড়িয়ে দিয়েছে ইমাম আবু দাউদ কিন্তু সহি আবু দাউদ বলেননি ইমাউ দাউদ বলেছেন সোনানু আবুদাউদ সোনানু তিরমিজি সোনানু ইবনে মাজা সোনান না চাই তারা বলেছেন কিন্তু আমরা বলেছে কি যে সবগুলো সেই না এই কথাটি চালু থাকার কারণে আমি ভুরুক্ষেপ করিনি কি লাখো লাখো মহাদেশ যারা হাদিস পড়াচ্ছেন ছাতরা পড়ছেন কিন্তু এই আলোচনাটা গুরুত্ব দেই না মুটেই গুরুত্ব দেই না কারাকটি বিষয় বলতে হয় যেটা খুব দুঃখজনক সেটা হল যে যারা পরবর্তীতে গ্রন্থ রচনা করেছেন বিভিন্ন বিষয়ে বিশেষ করে ফেঁকি গ্রন্থ সমূহ উল্লেখ করেছেন এই ফেঁকি গ্রন্থের মধ্যে কিছু হাদিস ফকিবিদগণ নিয়ে আসছেন কিন্তু দুঃখজনক হল সত্য তারা হাদিস যাচাই না করে গ্রন্থে উল্লেখ করেছেন যেমন উপমহাদেশের একজন খ্যাতনমিদ্যান্সে লখন বিষয় লখন তিনি কেতাব সম্পর্কে গ্রন্থ সম্পর্কে উল্লেখ করছেন এই মর্মে কেতাব রয়েছে ফেকার কেতাব যার উপরে ফকিগ নির্ভরশীল অথচ সেই হাদিসগুলো জাল হাদিসে পরিপূর্ণ আবদুল হেক লক্ষনবী রহমা নাফি কাবির মধ্যে তেরো পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে তিনি এই কথাটি বলে দিলেন যে ফকিগণ এমন কিছু হাদিস উল্লেখ করেছেন বড় বড় গ্রন্থে যে গ্রন্থগুলোর উপরে মানুষ নির্ভরশীল অথচ সেই গ্রন্থগুলো জাল হাদিসে পরিপূর্ণ তিনি আর এক জায়গাতে আল ইরশাদের বরাত দিয়ে বলা হয় একশো পৃষ্ঠায় সেখানে তিনি স্পষ্ট করে বলছেন তুমি কি দেখো না হেদায় কেতাবের দিকে আল অজিজ তার মধ্যে আলোচনা করতে গিয়ে এমন কিছু তারা বর্ণ করেছেন যে কথা এই কথাটা আব্দুল হাইল লক্ষনবী রহিমা উল্লাই পরিষ্কার বলে গেলেন যে ইতিপূর্বে বিভিন্ন মাঝাবের পক্ষ থেকে দলের পক্ষতে যে সমস্ত ফেঁকি গ্রন্থ রচিত হয়েছে সেইগুলোর মধ্যে জাল হাদিসে পরিপূর্ণ এবং এমন হাদিস উল্লেখিত হয়েছে যা মহাদ্রেজনের অস্তিত্বই নেই তাহলে এত বড় মন্তব্য তিনি করলেন কেন আসলেই বাস্তব এবং খুব দুঃখজনক এটা যে আমাদের মাঝে জাল হাদিস এখনো চালু থাকার অন্যতম একটি কারণ হলো ফেঁকি গ্রন্থগুলো যেগুলো আজও পড়ানো হচ্ছে মাদ্রাসাগুলিতে অথচ সেই কেতাবগুলির মধ্যে জাল এবং জৈব হাদিসে পরিপূর্ণ সেটা তো আমার একার বক্তব্য নয় সরাসরি উমহাদেশের একজন বড় বিদ্যান তিনি উল্লেখ করছেন আর একটি বিষয় এখানে উল্লেখযোগ্য যে এই গ্রন্থগুলি যখন আমরা পড়াচ্ছি এখনও তখন কিন্তু লক্ষ্য করছি না ছাত্রদেরকে আমরা পার্থক্য করে দিচ্ছি না বোঝাচ্ছি না যে এই হাদিসটি সহি না জি যদি এখনো তাহিক করে পড়ানো সম্ভব তাহলে কোনো সমস্যাই নয় আর একটি বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ জনৈক বিদ্যান একটি কথা বলেছেন যখন কোনস্তাহিদ ব্যক্তি তাই বিদ্যান হোক বা মুফাসির বিদ্যান হোক যখন কোন হাদিসকে তিনি দলিল হিসাবে গ্রহণ করবেন কানা তাহু তখন সেটা তার জন্য সহি হয়ে যাবে হাসা ওয়াকাল্লা এই কথা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে আমি যদি একটি কথা ভুলক্রমে দলিল হিসাবে গ্রহণ করে যে এটা দলিল নয় যেটা সহি নয় অর্থাৎ অস্তিত্ব নয় তাহলে কি সেটা সহি হয়ে যাবে না এই ছোট্ট একটি তথ্য চালু থাকার কারণে আলেমুলাম হাদিসের ব্যাপারে কিছু জৈফ এবং জাল হাদিসের ব্যাপারে কিছু মনেই করেন না তথ্যহীন তিনি আলোচনা ছড়িয়ে দিচ্ছেন আলোচনা করছেন কারণ একটাই তারা আগের মহাদিসগণ আগের ব্যক্তিগণ এটাকে গ্রহণ করেছেন আলোচনা করেছেন তাই আমি নিচ্ছি আমি দেখলাম না যে এই সূত্রটা এই কথাটা কতটুকু সঠিক ইনাল মুস্তাহিদে হাদিসিন কারা তাসিহ অর্থাৎ মুস্তাহিদ ব্যক্তি বা কোনো আলেম যখনই একটি হাদিসকে গ্রহণ করবেন অথবা লিপিবদ্ধ করবেন তার বইয়ের মধ্যে তার কিতাবের মধ্যে নিয়ে আসবেন তখনই তার জন্য সেটা সেই হয়ে যাবে আর আমি মেনে নিলাম এটা তো হতেই পারে না এই সূত্রটা এই কথাটা কে বললেন কোন যুগের মহাদিস বললেন কথাটুকু কতটুকু গ্রহণযোগ্য সেটা কিন্তু আমরা বিশ্লেষণ না করে ছাত্রদেরকে আমরা হাদিস পড়াচ্ছি কিন্তু মন্তব্য করছি না আমাদের উচিত যদি এটাই হয়ে থাকে তাহলে আমরা কি মহাদিসগণের খেদমতকে তোয়াক্কা করব না অথচ কত কষ্টে তারা হাদিসগুলো যাচাই বাছাই করে আমাদের সামনে উল্লেখ করেছেন উদাহরণ পেশ করা যায় বলা হয়ে থাকে হাদিসও আসছে তির দ্বিতীয় খণ্ডের ফাজাইল কোরআনের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে একশো ষোলো পৃষ্ঠায় যে কেউ যদি সুরা ইয়াসিন একবার পড়ে তাহলে দশবার কোরআন খতমের সোয়াব পাওয়া যাবে এই হাদিসটি খুবই প্রচলিত এবং এই হাদিসটির উপরে আমল করতে করতে দেখা যায় যে পবিত্র কোরআনের সুরাই ইয়াসিনের এই পাতাটা আমরা ছিঁড়ে ফেলেছি কিন্তু আসলেই দুঃখজনক হাদিসটি নিয়ে আসলেন ইমাম তিরমিজ রহিমা তিনি তিরমিজে নিয়ে আসলেন বলেই তাহলে কি হাদিসটি সহি হয়ে গেল তার জন্য যে না তিনি তো বললেন হাদিসটি এই মর্মে যে তার এই হাদিসটিহবু হাদিসটি সহি নয় ফি ইসনাদিঘিফুন এর সনদে দুর্বলতা রয়েছে এই কথাতে ইমাম তির্মিজি বর্ণনা করে উল্লেখ করলেন উল্লেখ করার সাথে সাথেই যদি সহি হয়ে যাবে কোনো বিদ্যান কোনো হাদিস উল্লেখ করলেই যদি সহি হয়ে যাবে তাহলে ইমাম তিরমিজি মন্তব্য করলেন কেন এই জন্য আজকে আমরা বহু গ্রন্থ লিখছি দিন সংক্রান্ত কোন সময় দেখা যায় সালাদ সংক্রান্ত কোন সময় দেখা যায় জাকাত সংক্রান্ত হাদিস উল্লেখ করছেন তারা কিন্তু কোন সময় দেখা যায় না আমি ভাবিনি বা সচেতন নই যে এই হাদিসটি সহি কি না কারণ একটা ইতিপুরের বিদ্যাঙ্গন উল্লেখ করে গেছে আমি ওটাই উল্লেখ করছি জানা সর্বদাই আমাকে আপনাকে যখন হাদিস আমি উল্লেখ করব। তখন তার সিহাদ সহি না জয়ী সেটা অবশ্যই উল্লেখ করার দরকার যদি উল্লেখ না করি তাহলে আমি ওই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাব। মান তাকেও বলে আলাইয়া মালাম আকুল ফলিয়া তবাহ যে কথা আমি বলিনি এই কথা কেউ যদি বলে সেজন্য করে নেয় সহিদটি বর্ণিত হয়েছে আমি হাদিস যাচাই বাছাই না করে মানুষের সামনে উপস্থাপন করবো না এবং উপস্থাপন করার অনুমতি আমার নেই কথা দ্বারা জ্বালান হয়ে বলছেন কত শক্ত কথা এই কাস্তাত হাদিস আননি পাঁচ পৃষ্ঠে বর্ণিত হয়েছে আমার পক্ষ থেকে বেশি বেশি হাদিস বর্ণনা হাক্কার যদি কেউ বর্ণনা করে তাহলে অবশ্যই সঠিক কথা যেন বর্ণনা করে আমরা পরবর্তীতে আলোচনা করবো এখন একটু বিরতি নিচ্ছে দর্শক মণ্ডলী বিরতির পর আবার শুরু করব मुस्लिम अवर्जन के इसलमें बुनियादी नीति समूह देख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 সকল ক্ষেত্রে সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয়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 রহমানির সাথে সমন্বিত দর্শক মন্ডলী আমরা এখন আলোচনায় নিয়ে আসতে পারি যে কেন জৈব এবং জালহাদের সমাজে এখনো চালু আছে আরো কিছু উদাহরণ আপনাদের সামনে পেশ করা যায় মহাদিস উলামায়াম তাদের কষ্ট পরিশ্রম করে আমাদের সামনে দিয়ে গেলেন শক্ত কথা বলে গেলেন যে কথাটাই বলছিলাম যে কথা তারা বলছেন যে সামি তু অর্থাৎ মসজিদের নবীর মেম্বারকে দেখিয়ে দিয়ে তিনি বলছেন আমি রসুল সাল আলাই গা এই মেম্বার উপরে দাঁড়িয়ে বলতে শুনেছি ইয়াকুমা কাস্তরাত হাদিস আন্নি আমার পক্ষ থেকে বেশি বেশি হাদিস বর্ণনা করতে তোমরা সাবধান থাকো মান কেউ যদি এমন কথা বলে যে কথা আমি বলিনি কথা আও আন কেউ যদি আমার পক্ষতে থেকে হাদিস বর্ণনা করে তাহলে হক বর্ণনা করা যেন সিদ্ধ সত্যটাই যেন বলে অসত্যটা যেন না বলে তাহলে আমি হাদিস পড়াতে যাই বা আমি লিখতে যাই বা আমি বক্তব্য দিতে যাই বা আমি খুব দিতে যাই বা আমি আলোচনা করতে যাই যেখানে যাই না কেন হাদিস আমাকে বিশ্লেষণ করেই বলতে হবে বিনা বিশ্লেষণে করলে হবে না আগের হাদিস ইঙ্গিত দেওয়া আছে শর্ত করা হয়েছে বাল্যিগু আননিওয়ালা ও আয়া একটি কথা জানা থাকলে পৌঁছে দাও সেখানে উল্লেখ করা আননি আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও তুমি নিজের বক্তব্যে পৌঁছে দিতে পারবা না এই অনুমতি তোমার নেই শব্দটির মধ্যে অত্যন্ত গুরুত্ব নিহিত রয়েছে আন আন্নি বলা আমার পক্ষ থেকে আমি যখন কোন হাদিস বলবো। তখন আমাকে উল্লেখ করতে হবে যে হাদিসটি রসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন যখন বলবো রসুল সাল্লাম বলেছেন তখন আমাকে জানতে হবে হাদিসটি সঠিক কিনা হাদিসটি সহি কিনা এই বাণীটা আমাকে বাস্তবায়ন করতে হবে সঠিক কিনা সহি আমাকে বিশ্লেষণ করেই বলতে হবে আল্লাহ আল্লাহরুল্লা বলছেন এই মর্মে আপনার উপরে আল্লাহর যে কালেমা এসেছে আপনার প্রভুর কালেমা পরিপূর্ণ কিসে ও আদলা শততায় পরিপূর্ণ ও আদলা ন্যায় পরিপূর্ণ অর্থাৎ আল্লা পক্ষ থেকে যে কালেমা এসেছে সেই কালেমাটা সততায় ন্যায় পরিপূর্ণ এর বাহিরে যা কিছু আছে সব মিথ্যা আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে সেটাকে আমাকে গ্রহণ করতে হবে এর বাহিরে যে যাওয়া যাবে না সেটা মোহাম্মদ সাল আলহ সাল্লামকে স্পষ্ট বলা হলো যখন আপনি কোনো কথা মানুষের সামনে দাওয়াত দিতে যাবেন তখন অবশ্যই আপনাকে হকটাই বলতে হবে এবং সঠিকটা উপস্থাপন করতে হয় চাই আমি বই লিখতে যাই চাই আমি ছাত্রদেরকে দাস দিতে যাই চাই আমি খুদ্ দিতে গিয়ে কথা বলি মিম্বার উপরে দাঁড়িয়ে যাই বলে না কেন বা আলোচনা করি সর্বত্রই আমাকে সঠিক বিষয়টা উপস্থাপন করতে হবে এর বিকল্প কিছু নেই বন্ধুরা আমার যদি আমরা আর দিক লক্ষ্য করি জৈব এবং জাল হাদিসের বিষয়ে সেটা হলো আমরা অনেকেই রয়েছি যে যেটা করে যাচ্ছে ওটাই করব। কোনটা সঠিক সেটা আমার দেখার বিষয় নয় আসলে একটা বিষয় ইবনু তাইমা রহমাহুল্লা বলে গেছেন যা বলতেই হয় আপনাদের জ্ঞাতার্থে অত্যন্ত সুন্দর কথাটি মজময়া ফতোয়া বাইশ নম্বর খণ্ডের দুইশো চুয়ান্ন পঞ্চান্ন পৃষ্ঠায় একটি কথা উল্লেখ করেছেন জামাহুরমিনোতা কিতাব ওস ইলামাশা আল্লাহ মৃত্যু সাতশো আঠাশে কতদিন পূর্বের এই বক্তব্য যখন আপনি কোনো সাইড নিবেন কোন দলের সাথে বা কোনো মাঝাবকে আপনি মেনে নিবেন কোন পন্থী যখন আপনি হয়ে যাবেন সেরেফ কোরআন এবং সহি সন্নাকে গ্রহণ না করে কোনো পন্থী হবেন তখনই আপনি যেন একটা মানে ঘোড়া বা চরম পন্থা একটা মনোভাব আপনি নিয়ে নিলেন দেখুন অনেকটাই হয়ে থাকে যা উপমহাদেশে খুব চালু আছে এটা সব জায়গায় চালু আছে যার কারণে কথাটা বলছি তখন আপনার আর আমার সুযোগ থাকে না সঠিকটা কোনটা আর বেঠিকটা কোনটা তখন আমি বন্দী হয়ে যাই এক চার দেওয়ালের মাঝে আমি একটা ঘরের মধ্যে বন্দী হয়ে যাই আমার চোখ আর বাহিরে যায় না তার জন্য তিনি বলছেন প্রত্যেক মোতাসম ব্যক্তি দলীয় গুড়ামিপন্থী ব্যক্তি কোরআন হাদিস বোঝার চেষ্টা করে না তারা হয় জাল এবং জয়ীফ হাদিসকে আঁকড়ে ধরে অথবা আরাইন ফাঁসেদা বিভ্রান্তক রায়কে তারা গ্রহণ করে হিকায়াত যেটা মানুষের মতামত কে কোন মতামত দিল সেটাকেই গ্রহণ করে কখন এই মতামতটাকে ভেবে দেখেন না তারা যে এই মতামতটা পক্ষে আসলো এই মতামতটা কি সই হাদিসের ভিত্তিতে হলো না জয়ী হাদিসের ভিত্তিতে হলো আমি গ্রহণ করি না মতামত তার রায় সিদ্ধান্তটাকে মেনে নিলাম অর্থাৎ আগের বিদ্যান আলে মোলামা শায়েখরা বুজুর্গ ব্যক্তিরা কি বলে গেছেন তাদের হেকায়ত তাদের ঘটনা বলে নিয়েই তারা ব্যস্ত থাকেন মানে আমার সামনে যখন কোরআন এবং সন্না থাকবে না তখন কিন্তু আমি চলে যাব অন্য জায়গাতে অথচ নির্দেশটা ছিল কেবলমাত্র সীমাবদ্ধ থাকতে হবে কোরআন এবং সই হাদিসের প্রতি কোরআন এবং সই হাদিস ছাড়া অন্য দিকে যখন যাব। তখনই যে বিভ্রান্ত হব তার বাস্তব প্রমাণ আপনি যখনই দেখতে যাবেন কোনো একটি দলের দিকে কোনো একটি মাঝাবের দিকে তা যেই হোক না কেন শরীয় মারেফত হাকিকত চিস্তি মোজাদ ইত্যাদি বহু বিষয় রয়েছে তখনই দেখা যাবে যে তারা কোন একটা বিষয় ব্যস্ত বিশেষ করে এই পার্থক্য যেহিত হয়েছে অধিকাংশ ক্ষেত্রে জাল এবং জয়ী ফাদিসকে নিয়েই তারাই কিন্তু লালন করছে বিভিন্ন মাঝাবি এই সমস্ত জৈপ এবং জাল হাদিসগুলোকে লালন করছে আপনাকে এবং আমাকে দেখতে হবে সই হাদিসটা এবং সেটাই গ্রহণ করতে হবে এই বিভ্রান্ত থেকে আমাদের মুক্ত থাকতে হবে রসুল সাল্লাহ আলাইসাল্লামের পরিষ্কার নির্দেশ হল মা তারক তুফি কুমাই তাসুম বিদায়ী হজ্জের ভাষণে রসুল সাল্লাহ আলাইসাল্লাম পরিষ্কার বল সই হাদিসে বর্ণিত হয়েছে মুস্তাদ হাকিম প্রথম খন্ডের একশত অষ্টাশী পৃষ্ঠায় স্পষ্ট বর্ণিত হয়েছে আল্লাহুল সাল্লাম বলছেন বিদায় হজ্জের ভাষণে মর্মসম আমি যা তোমাদের মধ্যে ধারণ করতে আবাদা তোমরা অবশ্যই কখনো পথভ্যষ্ট হবে না কিতাব আল্লাহ একটা হলো আল্লাহর কেতাবান আর তার রাসুলের সুনাত এই দুইটা জিনিস যদি তুমি আঁকড়ে ধরে থাকো তাহলে অবশ্যই অবশ্যই তুমি পথভুষ্ট হবে না হক পথে টিকে থাকবে আমরা এই হক পথ থেকে অনেক দূরে চলে আসছি কারণ একটাই আমরা কোরআন এবং সই হাদিসকে গ্রহণ না করে আমরা গ্রহণ করছি কেউ হয়তোবা জাল এবং জয়ী হাজি গ্রহণ করছে। অথবা কাউকে দেখা যাচ্ছে যে কোন বিদ্যান কি বলেছেন তার উপরে আমি আমুল করছি কিন্তু দেখিনি যে বিদ্যানের বক্তব্যটি সৈহাদি সম্মত কিনা না একটা জয়ী কারণে এমনটা হচ্ছে আর এখন যে আমুলটা অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে সেটা হলো হেকায়েত এবং কাহিনী হেকায়েত সম্পর্কে আলেমুলাদের হেকায়ত নিয়েই যদি ব্যস্ত থাকে আমি তাহলে সঠিক জিনিসটি পাবনা তো অথচ একজন ব্যক্তির অন্যতম কর্তব্য হলো । সঠিক আমুল করা আল্লাহ রব আলম বলছেন সুরা ইউসুফ একশো এটাই আমার রাস্তা আমি এবং আমার ডাকে আলা বাসিরা জাগ্রত জ্ঞান সহকারে আলাবাসীরা জাগ্রত জ্ঞান সহকারে আমি যখন জাগ্রত জ্ঞান সহকারে মানুষকে ডাকবো তখন অবশ্যই আমার দাওয়াতটা হতে হবে সঠিক দাওয়াত বাসিরা জাগ্রত জ্ঞান অর্থ হল দলিল সহ এবং দলিলটা সঠিক কিনা সেটাই বলে পেশ করতে হবে যদি আমি পেশ না করি তাহলে বিভ্রান্ত হব। আল্লাহ রাবুল আলমিন এখানে তো স্পষ্ট বলে দিলেন যে আমি এবং আমার সাহাবিরা অর্থাৎ সাহাবাকেরাম যে দলিল সহ বাসীরা অর্থাৎ শহীদ দলিল সহ আহ্বান করেছেন এটা প্রমাণ পাওয়া যায় স্পষ্ট আমি দেখতে যাব না কোনটা কার বক্তব্য আমি দেখতে যাব রসুল সাল আলাই পথটা আরো স্পষ্ট করে বলছেন দারমির হাদিসটি রয়েছে দুইশো দুই নম্বর হাদিসে রসুল সাল্লাই একদিন তিনি একটা সুজা রেখা টেনে বললেন যে হাদা সাবিল্লাহ আবদুল্লা মাসুদ বলছেন একটা রেখা টানলেন টানাব রাসুল বলছেন হাদা সাবিল্লাহ এটা হল আল্লাহ রাস্তা ডানে এবং তার এখানে বোঝা যাচ্ছে এটা কোন দিনের দায়ীকে লক্ষ্য করে বলছেন মানে শয়তান হলো দুই ধরনের একটা হলো মানুষ শয়তান হলো জিন শয়তান এখানে অবশ্যই অবশ্যই জিন শয়তান না মানুষ শৈতান অতপর রসুল সালাম প্রমাণ করছেন তোমরা এই পথের অনুসরণ করো তোমরা অন্য পথের অনুসরণ করোনা যদি অন্য পথে চলে যাও তাহলে এই পথটি থেকে পথভুষ্ট হয়ে যাবে বাক্যটি হলিম বি এটা আল্লাহর পক্ষ থেকে ওসি আল্লাহ কোন যেন তোমরা পথ অবলম্বনের ব্যাপারে দল গ্রহণের ব্যাপারে সঠিক অর্থাৎ সতর্কতা অবলম্বন করো কেন বললেন এই বাক্যটি অত্যন্ত চূড়ান্ত বাক্য মুসলিম জীবনের অন্যতম একটি দিক নির্দেশনা এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লি সাল্লাম দিয়েছেন আজকে বিশেষ করে আমরা একান্তভাবে আবেদন জানাবো মুসলিম উম্মাকে অন্তত একটি বিষয়ে মাত্র একটি বিষয়ে যদি আমরা সচেতন হয় যেটা মুসলিম উম্মাকে দিনে পাঁচ বার এক জায়গায়তে মিলি সম্মিলিত হতে হয় সেটা হলো আমি দেখব প্রথমেই যে আমার সালাদটি সই হাদিস মোতাবেক হচ্ছে কিনা বুক খন্ডলি ওইভাবেই সালাত সালাদ করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো যেদিন আমরা এই সালাদকে বিশ্লেষণ করতে যাবো ইনশাল্লাহ একটি পথের উপরে টিকে থাকবো অন্তত একটি বিষয় আমরা একমত পোষণ করবো আল্লাহ রব তৌফিক দান করোন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ লকার আপনার লক্ষিত না অর্থ পাঠাতে পারেন আই আর পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক ইউকে পাউন্ড তিন শূন্য এক ZB 0241, 92, SWIFT BIC बारे इमेल कर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 देख रियाज सालेहीन कल सन्दा छटाय पुनः सम्प्रचार दोपुर बारोटाएल पीस टी बांगल्